যে আমরা বিশ্বাস করি এইটাও বিশ্বাস নয় বিজ্ঞানী যা বলে আসমান বলতে কিছু নাই সেটা হল অন্ধবিশ্বাস তারা ওইখানে গিয়া দেখিয়া বলে কিছু নাই না না গিয়া না দেখিয়া বলে আমাদের বিশ্বাসটা বিশ্বাস না বিজ্ঞানীদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস বিজ্ঞানীদের বিশ্বাসটা বিশ্বাস সাত আসমান পাসুল করিম সাল্লহি ওসাল্লাম একটা স্থানে গেলেন এখানে একটা বড়ই গাছ আছে জান্নাতি বড়ই গাছ দুনিয়ার বড়ই গাছ নয় যে বরই গাছের পাতা হাতির কানের চেয়ে বড় যে বরই গাছের বরই মট কাটছে অর আর সাদের কোনো উদাহরণ দুনিয়াতে নাই জাননাতে গেলে কাইরে পড়ে এই বড়ই গাছের এরিয়া পর্যন্ত জিব্রিলের আসা যাওয়ার সীমানা এর উপরে যাওয়ার পারমিশন নাই জিবরিলেরও এই কারণে সিদ্াহাত থেকে জিবরিল বিরত হয়ে গেলেন বেহস্তি বিছানা কাটানো হইল রফরস নামক সবুজ রঙের বিছানা সিদ্ধ্রাতুল মুন থেকে রাসুল বেহস্তি বিছানা রফরত নামক বেহেস্তি বিছানায় আহ্বান করে বাকি পদ গেলেন আল্লাহর আরো সে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে সাক্ষাতে অনেকগুলি আলাপ সালাপি আলাপ সারা রাইতে বলে শেষ করে যায় না সর্বপ্রথম আলাপটা আর সর্বশেষ আলাপটা আমি আপনাদের বলি আল্লাহর আরো সে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যে আলাপটা রসুলের হয়েছে মেয়েরা জায়গাতে সেটা হইল রাসুল আল্লাহর সাক্ষাৎ হওয়া মাত্রই বলেন এই তিনটা কথা বলছেন আল্লাহ রসাল্লা প্রথম সাক্ষাতে আল্লাহ এর অর্থ হল আমি মুখের দ্বারা যত এবাদত করেছি আমি শরীরের দ্বারা যত এবাদত করেছি আমি আমার ধন সম্পদের দ্বারা যত এবাদত করেছি সকল এবাদত আল্লাহ আপনার তোরে উৎসর্গ করে দিলাম জোয়ারে আল্লাহ বলেন সালাম আপনার প্রতি হে নবী করিম সাল্লাহ ইসলাম এবং আল্লাহর রহমত এবং বরকত সমত আল্লাহ রব্বুর আলমিন একবার আয়াত আপনার করে বললেন হে মুমিন মুসলমানেরা তুমরা নবীর প্রতি দুরু শরীপ সাহাবায় কেরাম্নিখে বললেন অব আল্লাহর আপনাকে সালাম কিভাবে দেব এটা আল্লাহ আতাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন দূর কিভাবে পাবো সেটা আপনি আমাদেরকে শিক্ষা দিবেন এই হাদিস এই ব্যাপারে ভিতরে শিক্ষা দিয়েছেন কিভাবে নবী যখন বললেন আত্মিয়াত তখন আল্লাহ বলেছেন সালাম সালাম আপনার পতি আহান করিম সাল্লা এখানে দেখা গেল আল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত নবীকে সালাম দিতে আগে সালাম দিয়েছেন পরে ডাক দিয়েছেন সুতরাং আগে ডাক দিয়া পরে সালাম দেওয়া যে আল্লাহ শিক্ষা দেওয়া পদ্ধতির পরিপন্থী বলেন নবীকে সালাম দিবেন আগে ডাক দিয়া পরে সালাম দিবেন না আগে সালাম দিয়া পরে এটা কোথায় আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন মেয়াজের রাত্রে আত্মহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন আল্লাহ যখন বললেন আসসালাম রহমাতুল্লাহ তখন ফিরিস্তারা বললেন নবী আরো বললেন সালাম আলাইনা হে আল্লাহ আপনার ই সালাম আমি সমস্ত নদীগণের পক্ষ থেকে এমনকি সমস্ত সমস্ত নেট তার পক্ষ থেকে গ্রহণ আল্লাহ সালাম দিলেন নবীকে নবী সালাম একাই গ্রহণ করলেন না সকলের পক্ষ থেকে গ্রহণ করলেন আল্লাহ সালামের অংশ সমস্ত এই আল্লাহ এবং আল্লাহ রসুলের এই আলাপ শুনে ফিরিস্তারা বললেন এগুলো মেয়াজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে রসুল সর্বপ্রথম যে আলাপটা করেছে সর্বপ্রথম আলাপটা এই আলাপটা হুব হু নিতরে আমাদেরকে পড়তে নির্দেশ করা হয়েছে নামাজ শেষ করার পর যখন আমরা বসব সেই বসার মধ্যে মেয়াদের রাত্রে আল্লাহর সাথে রাসুল যে কথাগুলি আলাপ করেছিলেন সেই কথাগুলি আমাদের উচ্চারণ করতে বলা হয়েছে কেন তার কারণ হইল নামাজ মুমিনদের মে নামাজ মুমিনদের মেয়াজ রাসুল আল্লাহর আড়সে বসে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন আর প্রত্যেকটা মুমিন নমাজে দাঁড়াই আল্লাহর সাথে কথাবার্তা বলে যেহেতু এই মেয়ারের মাধ্যমে তুমরা নমাজটা পাইছো এই জন্য মেয়ারে আল্লাহর সাক্ষাতে নবী যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আবৃত্তিকই না তোমরা নমাস শেষ করো এখানে একটু কথা বাকি থাকে যে নমাজ মুমিনদের জন্য মেরাজ হইল কিভাবে নামাজের ভিতরে মুমিনরা আল্লাহর সাথে কথা কথাবার্তা বলে কিভাবে কথা কথাবার্তা বলে তার কিছু সংক্ষিপ্ত বিবরণ আছে হাদিসে তফসিরে আর কিছু বিস্তারিত বিবরণ আছে হাদিসে তফসিরে সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে মুসল্লি নামাজে দ্বারে যখন বলে আলহামদুলিল্লাহ আমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক তখন আল্লাহ বলেন তার জবাবে হামিদ আমি আব্দি আমার বন্দা আমার প্রশংসা করল যখন মুসল্লি বলে আর রহমান রাহিম আমার আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু আল্লাহ তখন বলেন জোয়াবে বলেন আসনা আলাই আব্দি আমার বন্দা আমার গুণ গান গাইল বন্দা যখন বলে মা লিকাউনি দিন আল্লাহ আসরের দিনের মালিক আল্লাহ তখন বলেন মজ্জাদানি আব্দি আমার বন্দা আমাকে সম্মান করল মর্যাদা দিল বন্দা যখন বলে ইয়া কানা আগদু ইয়া কানা হে আল্লাহ তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ তখন বলেন লাকামা আমার বন্দা শুধুমাত্র আমারই আবাদত করে আর আমার সাহায্য চায় তাইলে হে বন্দা তুমি যা সাহায্য চাবে আমার কাছে নামাজে সবগুলি আমি তোমাকে দাব তখন বন্দা করে ইহদিন আসছে আমাদেরকে সেই পথে পরিচালনা কর। যেই পথে জীবন যাপন করলে দুনিয়ার কোন জীবন শেষ হওয়ার সাথে সাথে আমরা জানাতে ভুতে যেতে পারি আল্লাহ বলেন লাই আব্দি ওরে আমার বন্দা তুই যেই জিনিসটা আমার কাছে চাইলেইটা আমি তোকে দান করতে বুধে তাকে বলুন নমাজে আল্লাহর সাথে মুমিনের আলাপ সালাফ হয় কিনা রসুলের আলাপ সালাফ হয়েছিল আল্লাহর আড়সে গিয়া আর মুসুলের উন্ম্মতের আলাপ সালাপ হয় নমাজে দাঁড়িয়া এই জন্য নমাজকে মুমিনের হয় গেল সর্বপ্রথম আল্লাহ সাক্ষাতে রসুল আল্লাহর সাথে কি কি কথা করেছিলেন হেরাল সর্বশেষে কি আলাপ হয়েছিল আর আল্লাহ সাক্ষাতে সেটা হইল আল্লাহ বুলারামিন আমাদের রসুলকে বলে দিয়েছেন যে আপনার একটা উন্মত কেও আমি চিরতাল জাহার নামে রাখবো না দেশের সর্বশেষ কথা সর্বশেষ কথা নাকি আমাদের নবীর একটা নামে আল্লাহ একটা বিশেষ কারণে কিছুদিনের জন্য ওহি নাজির বন্ধ রাখলেন ওহি বলতে পরিষ্কার ধারণা যাদের নাই তারা অন্তত মোটামুটি এতটুকু বুঝে রাখুন যে ওহি বলতে আল্লাহর বাণী আল্লাহর বার্তা রসুলের কাছে আল্লাহর বাণী বা আল্লাহর বার্তা আশা কিছুদিনের জন্য আল্লাহ বন্ধ রাখলো এই যে ব্যক্তা বিশেষ কারণে এই সুযোগে আবুল আহাবের স্ত্রী জামি রাসুলকে তিরস্কার করে বলতে লাগলো যে এবার দেখা যায় তোমার আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেছে তোমার আল্লাহ তোমার সাথে বয়কট করেছেন তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এমনিতেই ওই বন্ধ থাকার কারণে নবীর মনে কষ্ট এর মধ্যে আবার আবুল আহাবের বোগের তিরস্কার খুঁজে কাটাকায় নন চিঠা দিল নবী দুঃখে নীরব নির্জনে সময় কাটাইতেন এবং থামতেন সময়টা শেষ হওয়ার পরে আবার যখন ভাবে ওহিনাজিল শুরু করলেন তখন আল্লাহুল বলেন্লাহ কয়েকটা কসম খাই আল্লাহ বলেন আপনার সাথে আমার ডিসকানেকশন হয়েছে না আমি আপনার সাথে বয়কট করছি না বিশেষ কারণে কিছুদিন ওহি বন্ধরা ছিলাম এই জন্য আবুল আহাবের বউ আপনাকে তিরস্কার করে আপনার মনে কষ্ট দিচ্ছে আমি আল্লাহ আপনার মনটাকে খুশি করে দেব কষ্ট দিছে আবুল হবের স্ত্রী আর মনকে সন্তুষ্ট করে দিবেন স্বয়ং রাসুল সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আপনি আমার মন খুশি করে দেবেন হাত আপনার মনকে আমি খুশি করে দেব আমার একটা উন্মত যতদিন জাহান নামে থাকবে ততদিন মন খুশি হবে মেয়েরা যে আল্লাহর সাক্ষাতে সর্বশেষ কথা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আপনার আপনার একটা উন্মত আমি চিরকাল জাহান নামে রাখবো কিন্তু সমস্যা হইল এই কথাগুলি শুনলে যারা বে নমাদি ছিল বে মজাদার ছিল বেশ বেভদা ছিল বেসরা ছিল সুদ করছিল ঘুসকুরছিল মত করছিল গাঞ্জা করছিল এরা মনে মনে ভাবে তাই আর সিন তা এবার এই খাতাটা নিজের চিরকাল কোনদিন জাহান নামে দিব না না চিরকাল জাহান নামে আপনার কোন জাহান নামে দিব না বলেননি তো বলেছেন চিরকাল জাহান নামে রাখবো না কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ পাঁচশো বছর কেউ পাঁচ হাজার বছর কেউ লাখ বছর তারপরে বের পিড়ে জাননাতে দিয়ে দেবেন এরপরেও তো আরো মুসলমান মনে মনে কয় লাখ বছর পরেও যদি আল্লাহ জাহান নাম থেকে বের পিড়ে জান্নাতি দিয়া দেন তবুও তো রক্ষা নমাজ করায় কষ্ট থেকে চাকরি পাঠাবেন এইরকম যারা মনে মনে ভারেন এদের জন্য বলি আপনি একটা মোমবাতি জ্বালান কিবাতি বাতি একটা মোমবাতি জ্বালাইয়া সেই মোমবাতির আগুনে আপনার আঙ্গুলটা রাখেন পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে নড়াচড়া করবেন না উ আ করবেন না পাঁচ মিনিট পরে বলুন যে জাহান নামে আমার পঞ্চাশ বছর থাকার পরে জান্নাতে গেলেও চলে আছে কোনো বাহাদুর তাই এবার বলুন দুনিয়ার সামান্য আগুন যেটা জাহান নামের আগুনের ধোয়ার মতো না এটার মধ্যে যদি আপনি পাঁচ মিনিট আঙ্গুলটা রাখার সাহস না রাখেন ফরদনামাজ সারিয়া দিয়া দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের সমস্ত শরীর ডুবাইয়া রাখার দুঃসাহসকে মনে করেন এবার বলুন জাহান নামে লক্ষ লক্ষ বছর থাকার পরে আমরা নাজাদ পেলে চলে না জাহান নামের এখন সইবার আগেই নাজাদ পাওয়া দরকার তাহলে কি করতে হবে তাহলে হারাল হারাম মানতে হবে এবাদত বন্দেগি ঠিক মতে করতে হবে সকল প্রকার গুনার কার ছাড়তে হবে গুনার কার না ছাড়লে জাহান নামের যাইতেই হবে আর এবাদত বন্দেগি না করলে জাননাতে যাইতে বিলম্বই হবে কথা বুঝলেন কিনা দেখো কাজই মেয়রাজের ঘটনার থেকে আপনারা আবার বেপরুয়া ভিয়া দেবেন না যে আল্লাহ তো একটা সুসংবাদ তারপরে আল্লাহ ফবুলারাবিন রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামকে জান্নাত দেখাই এক হাদি সে রসুল বলেন আমি জান্নাতের গেইজে লেখা দেখেছি মেয়রাজের রাত্রে দান খরাত আর করিলে আঠারো গুণ সব দান করলে দশ গুণ এক সব করজে হাসানা দিলে আঠারো গুণ সব এক টাকায় আঠারো টাকা কারণ দান খয়রাত মানুষ এই পরিমাণ করে যে পরিমাণ ফিরত না কি বলেন। করজে হাসানা যেমান ফিরত না হইলে যেটা ফিরত না হইলে তার অসুবিধা হবে আমি যে করজে হাসানা পাঁচ হাজার টাকা দিলাম না যদি ফিরত না দেয় তাহলে তো আমার বিপদে পড়তে হবে এই ঝুঁকি নিয়ে এই করজে হাসানা দেয় এবং এই করজে হাসানার এই সব কেন বিনা মুনাফায় আরেক বন্দার উপকারের জন্য দিলো এই কারণে এই জন্য অন্য আদি সে রসুল কালিমস্লাম বলেন যে মেয়াদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে কর্জে হাসানা দিল কর্জে হাসানা পর্যন্ত যে মেয়াদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে করজে হাসানা দিল বিনা মুনাফায় ঋণ দিল করিনা মুনাফায় মুনাফা সারা ঋণ এই মেয়াদের প্রতিদিন যত টাকা ঋণ দিয়েছিল তত টাকা কয়রাত করার সপ্তাহে মেয়াদ শেষ হওয়ার পর যদি ওই লোকটা আরো মিয়াদ বাড়াইতে চায় দ্বিতীয় দফার বর্ধিত মিয়াদের প্রতিদিন এর দার টাকা হয় সব তারা মালদামায় লেখা হল জামনাতে আল্লাহ রসুল যা কিছু দেখেছেন এর মধ্যে একটা ঘটনা এই বললাম যে জান্নাতের গেজে লেখা দেখেছেন দান হয়রাত করার সাব দশ গুণ আর ফর্জে হাসানা দেওয়ার সব ফর্জে হাসানা দিয়ে ঋণ দিয়া মুনাফা মিলে ফর্জে হাসানা কুধি কারবার ক ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ আর বিনা মুনাফায় ঋণ দেওয়ার নামে হাসান জাহান নাম যে দেখলেন আল্লাহ রসুল বলেন হে মেয়ে লুকেরা তোমরা সাবদাত আমি মেয়েরাদের রাত্রে অধিকাংশ মেয়ে লুকদেরকে জাহার নামে দেখেছি মেয়ে লুকেরা ঠিক নামে গিয়া সারে না কি কিহামতের বিচারের পরে যাবে মেয়রাজের রাত্রে রসুল মেয়ে দেখতে যাহান নামের ভিতরে দেখলেন কিভাবে এটা একটা প্রশ্ন আধুনিক যুগের বা আধুনিক যুগের আবিষ্কার আবিষ্কৃত এই প্রশ্নের জবাবের জন্য যথেষ্ট একটা ঘটনার ভিডিও কেসেট করল একজন পাঁচ বছর আগে পাঁচ বছর পরে এটা আবার দেখাইতে পারে কিনা তুমি বন্দা যদি পাঁচ বছর আগের ঘটনা পাঁচ বছর পরে দেখাইতে পারো আল্লাহ কি পঞ্চাশ লক্ষ বছরের পরের ঘটনা আগে দেখাইতে পারেন না এইভাবেই আল্লাহ দেখেছে কথা বলতে আসলো কিনা দেখুল বলেন হ্যাঁ লুকেরা আমি মে রাজা পাত্রে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি জাহান্নানি নারীরা জিজ্ঞাসা করলো ওবার রসুল পুরুষের তুলনায় নারীরা বেশি বেশি জাহান্নামি হইল কেন রসুল বলেন দুই কারণে দুই কারণের বেশিরভাগ নারী রাজাহার নামে যাবে একটা কারণ হল তারা লাল তান বেশি করে যার প্রতি অসন্তুষ্ট যার প্রতি নারাজ তার আল্লাহর গোধক পরক ঠাটা পরক এইরকম কথা বলে গোধক পরক ঠাটা পরক এরকম কথা নারী পুরুষের তুলনায় মেয়েরা বেশি বলে এই যারে লান বলা হয় অনেক মেয়ে লোকের স্বভাব আছে লাল তান করা এই স্বভাবের কারণে অনেক মেয়ে লোক জাহান নামে যাবে আরেকদর মেয়ে লোক জাহান নামে যাবে এরা অমান্য করার কারণে সাথে সাথে রসুলের যুগের মেয়ে লুকেরা জিজ্ঞেস করলেন ওগু আল্লাহ রসুল মেয়ে লুকেরা কি আল্লাহকে অমান্য করে রসুল বলেন না আল্লাহকে অমান্য করলে তো ইমানেই থাকবে মেয়ে লুকেরা অমান্য করে দুইটা জিনিস একটা জিনিস স্বামীকে অমান্য করে আর একটা জিনিস তার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ সেই অনুগ্রহকে অমান্য করে সব মেয়ে লুকে না অনেক মেয়ে লুকে অনেক মেয়ে লুকে অনেক মেয়ে লুক স্বামীকে অমান্য করে স্বামীকে অমান্য করার মেয়ে লুকের শহরে জাহান নামে যাওয়ার কারণ তবে স্মরণ দেখতে হবে স্বামীর সনিয়র বিরোধী কাজে স্বামীকে অমান্য করবে না একাধি সে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন ফি যার হুকুম মান্য করলে আল্লাহর হুকুম অমান্য হয় তার হুকুম মানা যাবে না যার হুকুম মানলে আল্লাহ হুকুম অমান্য হয় তার হুকুম মানা যাবে না তাহলে মেয়লুকে স্বামীর হুকুম মানবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তার কথা মানলে আল্লাহর হুকুম অমান্য না হয় ততক্ষণ পর্যন্ত মেয়লুক স্বামীর কথা মানিয়ে চলবে অধিকাংশ মেয়ে লোকেরা এই পর্যায়েও স্বামীর হুকুম মানেন স্বাধীনভাবে চলতে চায় স্বামীকে নিয়ে আল্লাহ বলেন আর নারী এবং পুরুষ এবং নারী দুইজনকে দিয়া দেয় একটা গড় সংসার গড়া হইল এখানে কি দুজন স্বাধীন না একজনকে মান্য করে চলা দরকার দুজন স্বাধীন হইলে তো সংসার ব্যাংকে যাবে তিন দিনের মধ্যেই আর যদি একজনকে মান্য করতে হয় কাকে মান্য করতে হবে স্বামীকে মান্য করতে হবে আল্লাহর বিধান এখন যদি বলেন কেন আল্লাহ এমন বিধান দিলেন তাহলে তো আপনাকে আর কিছু বলার উপায় নাই আল্লাহ কেন এমন বিধান দিলেন আল্লাহ কেন আপনাকে পুরুর বানাইলেন আপনার স্ত্রীকে কেন নারী বানাইলেন এই যোগ কে দেবে এটা আল্লাহকে যখন সাক্ষাৎ থাকেন তখন জিজ্ঞেস করবেন আপনারা হুরুর বানাইলেন কেন তারা নারী বানাইলেন কেন ঠিক তেমনিভাবে আল্লাহ সাক্ষাত যখন পাইবেন তখন বলবেন স্বামী কে কেন কর্তা বানাইলেন আর স্ত্রী কে কেন তার অধীন বানাইলেন যখন সাক্ষাৎ পাইবেন তখন জিজ্ঞেস করবেন একা একা আল্লাহ বললেন ইউস আলুম আল্লাহ কেন এমনটা করলেন কেমন তেমন কেন তেমনটা করলেন এই প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় তুমি কেন এমন করলে তেমন করলে এই প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ কাজে প্রশ্ন করার লাগি আমরা বানাইছে না আমরা কাজে প্রশ্ন করার লাগে আল্লাহ বানাই হ্যাঁ এইখানে অনেক অনেক মানুষ ভুল করে অনেক মুসলমানে ভুল করে আল্লাহর কথার বিরুদ্ধে প্রশ্ন করতে চায় সরকার আল্লাহর একটা কথার বিরুদ্ধে মাত্র প্রশ্ন করেছিল কি কথা আদমকে শ্রদ্ধা দিয়ার সম্মান কর সে বলেছিল আজ যদি লিমান খালাক না যে আদম মাটি দিয়া বানাইছ তাকে শ্রদ্ধা দিয়ার সম্মান করবো কেন প্রশ্ন কতগুলি একটা আল্লাহ বলেন্লাহারে মাদত করেছিল এতে সন্তুষ্ট হই আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব ইবলিশকে দান করেছিলেন এবং জান্নাতের সর্দারি দান করেছিলেন ওইখানে থাকত আর এখানে রাজত্ব করত থাকত রাজত্ব করতো চিন্তা করে কত বড় রাজা ছিল একটা আদেশের বিরুদ্ধে যখন প্রশ্ন করে বসল আশি হাজার বছরের দুনিয়ার রাজত্ব ক্যান্সেল জান্নাতের সর্দারি ক্যান্সেল আল্লাহ বলেন মুখরুজ মিনহা বহিষ্কার হয় জাম্নাত থেকে কথা জেনে গেল আশি হাজার বৎসরের মন গেল সারা দুনিয়ার রাজত্ব গেল বেহেসের সর্দারি গেল খুব ছোট ছোট তিনটা জিনিস গেল বলেন তো কতটা আল্লাহ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কতটা প্রশ্নের কারণে এই ইংলিশের গঠন আল্লাহ পুরাণের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বললেন কেন আমাদেরকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর কাজে তুমি প্রশ্ন করো না তোমার কাজে আল্লাহ প্রশ্ন করবেন কথা বুঝে আসলো কিনা বুঝে থাকে এবার বলুন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কে কর্তা হবে কে এই বিধান দিলেন ক্ষমা বিধান দিলেন প্রশ্নের অধিকার আছে মানুষের উদাহরণ দিচ্ছেন মুখার্সিবিনে কেন একজন মানুষ একটা জমিন কিনছে বাড়ি বানাইবে একখানে থাকবার গর্বানাইল একখানে বৈঠক গর্বা নাইল একখানে ফুলের বাগান বানাইল আরেক কোনা দিয়ে একটা টয়লেট বানাইল টয়লেট যেখানে বানাইলো এখানে পায়খানা করে দুর্গন্ধ হয় ফুলের বাগান যেখানে বানাইল ওইখানে ফুল ফুটে সুগন্ধ হয় এই জমিনের ওই কুনাটা যে কোনায় টয়লেট বানাইলো সেই কুনাটা আপনাকে প্রশ্ন করার অধিকার রাখে কি যে ওইখানে ফুলের বাগান বানাইলে এখানে টয়লেট বানাইলে কেন কারণ আপনি মালিক কারণ আমি মানি এটা আমার ইচ্ছা যে অংশটা আমার পছন্দ এই অংশটার মধ্যে ফুলের বাগান বানাইব যে অংশটা আমার ইচ্ছা হয় সেই অংশটায় টয়লেট বানাইব তুমি প্রশ্ন করলে বলা কি আপনার মতো মালিকের কাছে যেমন টয়লেটের প্রশ্ন করা কোনো অধিকার নাই আল্লাহর মতো মালিকের কাছে কোনো বন্দারও প্রশ্ন করার অধিকার নাই স্বামীলে কেন কতলা বানাইলার স্ত্রী কেন তার অধিকার তারপর আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করার পর জান্নাত পরিদর্শন করার পর জাহান্নাম পরিদর্শন করার পর ফিরার পথে মেরাজ থেকে ফিরার পথে আল্লাহ রসুল করিম সাল্লামকে তার প্রতিটি উম্মত যেন দৈনিক পঞ্চাশবার আল্লাহর সাথে সাক্ষাতে আলা করতে পারে তার একটা ব্যবস্থা দিলেন দৈনিক পঞ্চাশ বার যেন আল্লাহর সাথে সাক্ষাতে এইভাবে আলাপ করতে পারে তার একটা ব্যবস্থা দিলেন সেই ব্যবস্থাটা হল পঞ্চাশ ভক্তের নমাজ দৈনিক পঞ্চাশ বেলা নমাজ ফরজ করে দিলেন এই পঞ্চাশ বেলার ফরজ নামাজ দাঁড়াইয়া প্রতিটি উম্মত আল্লাহ সাক্ষাৎ আলাপ করবে রাসুল বড় খুশি হইয়া উম্মতের পক্ষ থেকে পঞ্চাশ বেলার নমাজ গ্রহণ করে দিলেন আমার উন্ম্মতে দৈনিক পঞ্চাশ বার আল্লাহ কালের সাক্ষাতে আলাপ করবে নমাজে যে দুঃখের বিষয় না আনন্দের বিষয় আনন্দের সাথে নবী গ্রহণ করলেন ফিরার পথে আরেক আসমানে মুসা নবীর সাথে আবার দেখা মুসারবি জিজ্ঞেস করলেন কি ব্যাপার মেড়াদের ঘটনা কিছু বিবরণ আমাকে শোনান রসুল বলেন বড় সুসংবাদ কি আপনার আগে এই দুনিয়াতে আমি গিয়ে এই দুনিয়া এই দুনিয়াতে সংসারের ঝামেলা বলতে একটা জিনিস আছে আপনারা কি বলেন সংসারের ঝামেলা বলতে একটা জিনিস আছে এই জিনিসটা এরাইয়া আপনার উম্মৈনিক পঞ্চাশ নামাজ করা বড় কঠিন হবে আপনি মেহেরবানি করে ফিরে যান কিছু না আপনি আছেন মুসানবী অনুরোধে আমাদের রবি আবার ফিরে গেলেন আল্লাহ দরবারে আল্লাহ আপরা ফাঁসবেলা মাফ করে দিলেন পঞ্চাশ থেকে ফাঁস মাফ দিলে কত রইল আবার মুসানবী ফিরে পাঠাইলেন আল্লাহ আবার ফাঁসবেলা মাফ করলেন আবার ফিরে পাঠাইলেন আবার ফাঁসবেলা মাফ করলেন এইভাবে নয় দান ফিরে পাঠাইলেন প্রতিবেলায় কত মা হইল আর হইল কত দশমবারের বেলায় যখন মূষা নবী বলেন আবার ফিরে যান আর কিছু মাপ নিয়ে আসুন তখন আমাদের নবী বলেন আপনার কথা নয় বার রাখছি আর কারণ এখন যদি যাই আর আগের অনুভাতে মান হয় আমার উন্মতির জন্য আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করা থেকে বঞ্চিত হয় এখন আসলেও আর মাফ তবে আবার শেষ ঘোষণা নিয়ে যান আপনার যেই উন্মত পাঁচবেলার বেলার ঠিক ঠিকমতে করবে সাব দেওয়ার বেলায় আমি পঞ্চাশ বেলার সব মেরাজ থেকে আমাদের জন্য মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন জি না এর আগে ভাত বেলার নমাজ ফরত ছিল না এর আগে ভাত বেলার নামাজ ফরত ছিল না মেরাজ থেকে নবী আমাদের জন্য পাঁচ বেলার ফরদ নমাজ নিয়ে আসলেন এবং বললেন যে তোমাদেরকে জান্নাতের চাবি দিলাম এরপর যদি কোন মুসলমান নামাজ পড়তে চায় না এর মানে হলো নবী আমাকে বেহস্তের চাবি দিলেও আমি নেব না এছাড়া এর আর কোনো দেখা নাই নবী মেরাজ থেকে নামাজ এনে দিলেন আর বললেন জান্নাতের চাবি দিলাম সে যদি গ্রহণ করে না এর মানে হলো নবী তাকে জান্নাতের চাবি দিতে চান সে নিতে চায় না এর ছে বড় হতবাগা মুসলমান আর হতে পারে না কাজেই মেয়ারাজের আদা গুরা গঠনের শিক্ষা হইল মেয়েরাজের আদাগুরা গঠনের সব হলো ঘটনা যে আল্লাহ নবী মেরাজ থেকে আল্লাহ থেকে আমাদের জন্য নমাজ নামে দেশ চাবি এনে দিয়েছেন আমরা যদি এটা গ্রহণ করি তাহলে মেয়েরাজের ঘটনা শোনা মেরাজের ঘটনার বিবরণ আমাদের জন্য সার্থক হইল যদি মেরাজের ঘটনা শোনার পরেও কোন বেনমাদি মুসলমান নামাজি হইতে না পারে তার জন্য ম্যারাজের ঘটনা শোনার কোন সার্থকতা নাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ম্যারাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তো অভিজ্ঞান করুন বসেন এক দুই মিনিট বসা থাকুন ইনশাল্লাহ